আমরা এখন যে বিষয় লাইয়া মাত্র সেটা হইল ইতিহাস আমরা যদি দেখি যে আমরার সমাজও কুরবানি সম্পর্কে অনেক তথ্য যাওয়া আছে যেগুলো তথ্য হইলে সঠিক না যেমন একটা তথ্য হইলে গিয়া যে ইব্রাহিম আলাইস্লামে তার সেলেরে লইয়া গেলা লইয়া গিয়া ছুরি দিয়ে খাটলা কিন্তু সুরিয়ে খাটে না কিন্তু না বা ইব্রাহিমের স্বপ্ন যে তোমার কুরবানি করো তখন দশটা উট কুরবানি করছেন তারপরে আবার স্বপ্নে দিয়েছেন আবার একশোটা উ কুরবানি করছেন তারপরে তাই সেলেরি লাইয়া গেছেন এই যে তত্ত্বগুলা আমরা সমাজও অনেক বক্তব্য মাঝে অনেক লেখনির মাঝে বা সোশ্যাল মিডিয়ার মাঝে যে পাওয়া যায় এটার কোন সহি বৃত্তি নাই কুরবানদের মধ্যে দুইজন দুইজনে তারা কুরবানি পেশ করছেন আল্লাহান সামনে আল্লাহ সুবাহান হাবিলট টা কবল করছেন কাবিলরটা কবল করছেন না সেখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয় আর ইব্রাহিম আলহি হইসেন যে তুমি তাই স্বপ্নে দেখছন তারপরে তাই আল্লাহ সুবাল তাল্লাহ কোরআন এইভাবে দর্শন যে ইব্রাহিম আলি সাল্লামে যে ছেলে হইরা যে আমি দেখছি যে আমি কিতা তা যে তোমারে আমি কোরবানি হিয়ার তোমারে আমি কোরবানি করিয়া তখন তাই করছেন যে আপনি যেটা দেখছেন আপনার আপনি সেটা বাস্তবায়ন করেন আমার ধৈর্যশীলদের মধ্যে শেখানের এই জমড়ার মাঝে মিনাত যে জায়গায় হাজির ফাতন নিক্ষেপ হলে সেখানে শেতানে তাদের দুঃখা দিতে চাইছে বা শেতানে তান্ডে পরিচিত করতে চাইছে এই হাজ থেকে বিরত রাখতে চাইছে তখন তাই শেতানটে আঘাত হরছেন আঘাত হইয়া কারণ সে মানুষের প্রকাশ্য শত্রু সে সব সময় আল্লাহ বিরোধী আল্লাহরেজ গাড়িতে খাওয়া যায় সে বাধা সৃষ্টি করে সেইভাবে তার বাধা সৃষ্টি করতে চাইছে ইব্রাহিম তার সেলেরি লাইয়া গেছেন স্যালারি লাইয়া তাই স্যালেরিয়া যখন তাই তখন আল্লাহ সুখান এর বদলা একটা প্রাণী একটা উন্নত প্রাণী একটা বড় একটা প্রাণী আল্লাহ সুখান এটার বদলা হিসাবে তালে কোরবানির ইতিহাস পাওয়া যায় যে ইব্রাহিম আলহ্লামের তাইন স্বপ্নে দিয়েছেন এবং স্বপ্নে তাইন ছেলে গিয়া তিনি বাস্তবায়ন করতে চাইছেন কিন্তু আমরা আছে যে তাইন ফয়লা স্বপ্নে দেশন তারপরে দশটা ওর এইভাবে অনেক কাহিনী জব করছেন চোখ বান্ধিছেন চোখ যে আপনি দুর্বল হয়ে যে আপনি শোক এইভাবে বা ছেলের এইভাবে অনেক কাহিনী ওখান আছে এইসব কাহিনী সুস্পষ্ট করো আনসার সাথে এইগুলো কোনো সম্পর্ক নাই আল্লাহ সুহানা তাহলে আমরা এই সঠিক ইতিহাস ইসলামর তারিখ তাকিয়া এবং নির্ভরযোগ্য তফসিক তাকিয়া আমরারে রে কুরবানির ইতিহাস জানার তফিক দান